ونأرض بالله من شرور أنفسنا ومن سجئات آماننا من يهديه الله فلا مضل له ومن يبليه فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وان اشهد ان لا اله الا الله ولا بجالا ولا مولا لا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم ثم بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم له معقبات من بين ومن خلقه يحفظونه من أمر الله إن الله لا يغجر ما بقيم حتى يغجر ما بأنفسهم رايدا اوذ الله بقوم تسو السلام رد لك له وما لهم من ذري وال لان كما لنا و في القران العظيم و نفعنا وجاؤوا بالايات الحكيم واكرم الحاضرين উপস্থিত এবং আল্লাহর কালামের আলোকে নিজেদের জীবনকে আলোকিত করার জন্য আপনারা বৃষ্টি বাদলের দিনেও দূর দূরান্ত দেখে এই মুবারক তফসিলুল কোরআন সমাবেশে যোগদান করেছেন আল্লাহ আপনাদের আমাদের সবাইকে সুরায় রাতের এগারো নম্বর আয়াত আমি আপনাদের সামনে জেলাবত করেছি এই যে আয়াত আমি আপনাদের সামনে জেলাবত করেছি এই আয়াতের বিষয় তিন ভাগে বাদ করা যায় আয়াতের প্রথম ভাগে আল্লাহবুল আলমিন দুনিয়ার প্রত্যেকটা মানুষকে ব্যক্তিগত ভাবে দুনিয়ার এবং পরকালের সকল প্রকার হেফাজতের ব্যবস্থা দান করেছে আল্লাহ আমিন উল্লেখ করে দিয়েছেন যে আল্লাহ চান না পুরো মানুষ দুনিয়াতে অথবা আখের আশে কিন্তু কেউ যখন জেনে পথে চলে আল্লাহ আলোচনা করেছেন কোন মানুষ যখন জেনে শুনে বিপদ বিপদের পথে চলার কারণে শেষ পর্যন্ত বিপদগ্রস্ত হয় আল্লাহ রক্তুর আলামী তার চলার কারণে তাকে বিপদগ্রস্ত করে ওই সময় তাকে রক্ষা করার মত কোন বন্ধু কোন সহায়ক এই দুনিয়াতে আর বাকি থাকে না এই তিনটা বিষয় আল্লাহ আলোচনা করেছে প্রত্যেকটা মানুষ দুনিয়াতে এবং আশেয়াতে স্বতন্ত্রতার বিপদ থেকে কিভাবে মুক্ত রাখতে পারে তার ব্যবস্থা এই ব্যবস্থার বিবরণ দিয়ে আল্লাহ বলেন বডিগার্ড হিসাবে এই বিশ জন তিরিশা প্রত্যেকেই যা যা দায়িত্ব পালন করে তাকে শুধুমাত্র এই মানুষটাকে তার থেকে হেফাজত করার জন্য মানুষটাকে হেফাজত করার জন্য এর একটা তফসিলি বিবরণ ইমামুল মুহাসির আল্লাহ কুতুবি রহমতুল্লাহ আলম তফসিল কুতুবিদিকে আল্লা এক হেফাজত করার জন্য বিশ জন করে ফিরিস্তা মোতায়েন জন ফিরিস্তা দেখেন প্রত্যেকটা মানুষের সামনে একজন এবং পিছনে একজন প্রত্যেকটা মানুষের সামনে একজন করে ফিরিস্তা দিন চব্বিশ ঘন্টা দেখেন এবং তার পিছনে একজন করে ফিরিস্তা চব্বিশ ঘন্টা দেখেন হামলা থেকে হেফাজত করা দুই নম্বর কোন জিন শত্রুর হামলা থেকে হেফাজত করা তিন নম্বর কোন আজাদের ফিরিস্তার হামলা থেকে তাকে হেফাজত করা আল্লাহ একদিকে যেমন মানুষকে আজাদ দেওয়ার জন্য আজাদের ফিরিস্তা যখন তার কবরে আসে মাথার দিক থেকে যখন ফিরিস্তা আজাদ দিতে আসে তখন তার নামাজের আমল ওই ফিরিস্তার সামনে দাঁড়িয়ে বলে আমি এই বান্ধার আমল তাকে আমি টাকা অবস্থায় তাকে আজাদ দেওয়া যাবে ডান দিক থেকে যখন আজাবের ফিরিস্তা আসে তখন রোলার আমল বলে আমি টাকা অবস্থায় তাকে আজাদ দেওয়া যাবে বাম দিক থেকে যখন আজাবের ফিরিস্তা আসে তখন জাকাত সৎকা হয় রাতের আমল বলে আমি তার আমল টাকা অবস্থায় তাকে আজাদ দেওয়া যাবে পায়ের দিক থেকে যখন আজাবের ফিরিস্তা আসে তখন অন্যান্য আমল বলে যে আমরা এই লোকের আমল দেখা অবস্থায় এই লোকটাকে আজাদ দেওয়া যাবে এইভাবে প্রত্যেকটা মানুষের সামনে এবং পিছনে দুইজন করে ফিরিস্তা আল্লাহ মোতায়েন করে দিয়েছেন তিন রকমের হামলা থেকে মানুষটাকে হেফাজত করাতে এক নম্বর মানুষ হামলা থেকে হেফাজত করার জন্য দুই নম্বরে জিন শত্রুর হামলা থেকে হেফাজত করার জন্য তিন নম্বরে আজকে বিপদ আপদ থেকে হেফাজত করার জন্য এই সমস্ত ফিরিস্তা আল্লাহ নিয়োজিত থাকা অবস্থায়ও মানুষ কেন পড়ে কোনো না একটা মানুষ কেন শত্রুর হামলার শিকারে পরিণত হলো। কোন না কোনো দিন একটা মানুষ কেন জিনের হামলার শিকারে পরিণত হইল কোনো দিন একটা মানুষ কেন আজাদের হামলার শিকারে পরিণত হইল অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগের শিকারে পরিণত হইল এইরকম প্রশ্ন প্রত্যেক ফিরিস্তার দায়িত্ব পালনের ব্যাপারেই জানে সবগুলি প্রশ্নের জবাব আল্লাহ বলেন এই সার্বক্ষণিক দায়িত্ব পালন করে না আল্লাহ তাদেরকে আদেশ করেন দায়িত্ব পালন করার জন্য পরিণত বিপদে পরিিত হয় আমার সামনে এবং আমার পিছনে একজন করে ত্রিস্তা মোটায়ন তাকা সত্য আমি অমুকদিন কেউ মানুষ সত্য হামলার শিকারে পরিণত হইলাম এই প্রশ্নের জবাব পরিষ্কার হইয়া গেল যে মুহূর্তে আমার উপর কেউ হামলা করলো ঠিক সেই মুহূর্তে আল্লাহ পালন করতে বারণ করে দিয়েছিলেন কেন বারণ করলেন কোন মানুষের বেলায় আল্লাহ কৃষাদেরকে দায়িত্ব পালন করতে বারণ করে দেন তাকে সতর্ক করার জন্য তুমি সতর্ক হইয়া আর কোন দায়িত্ব পালন থেকে আল্লাহ করে করেন তাকে তখনই মানুষ বিপদে পড়ে যতক্ষণ পর্যন্ত চিস্তারা মানুষকে হেফাজত করার দায়িত্ব পালন করেন ততক্ষণ পর্যন্ত কোন মানুষ বিপদে পড়ে না এই দুইজন ফ্রিস্টার দুইজন হইলেন সামনে একজন পিছনে একজন দুইজন দায়িত্ব হল বন্ধা যখন যথারীতি কোন নেক আমল করে তার একটা নেক আমল করার সাথে সাথে তার আমল নামায় দশটা লিখে আলোয়া দশটা সব লেখিয়া দায়িত্বের সবই সে আমল নামায় সাব যত বেশি তার বিপদ তত কম যখন দুনিয়ার অনেক মানুষ মনে করে যার যত বেশি দন তার বেশি সক্ষ যার দন যত কম তার ঠিক নয় ধনের দ্বারা মানুষ ধনী হইতে পারে না দ্বনি হয় অন্তরের দ্বারা টাকা আছে সে যদি মনে করে আমার আরো পাঁচ কোটি ভাইলে তার অভাব পুরাইয়া গেল না অভাব আর রইলো এই ব্যক্তি ধন পাইলো কিন্তু ধরে হইতে পারল না অভাবই রইল আর যার মাত্র পাঁচশত টাকা মাসে হয় আর মনে করে আমার আর দরকার নাই তার অভাব রইল না অভাব নাই এই ব্যক্তি ধনের দ্বারা ধনী হইলো না এই ব্যক্তি মনের দ্বারা ধনী হইল যারা মনে করেন ধন বেশি হইলে সুখ বেশি হয় শান্তি বেশি হয় ধন কম হইলে শান্তি কম হয় তাদের মনে করাটা ফুল আসল ব্যাপার হইল সাপ আমল্লাভার মধ্যে সাপ বেশি হইলে সুখ বেশি হয় শান্তি বেশি হয় আমল্লামার মধ্যে শান্তি কম হয় এটা বাস্তব কথা